السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد عن أبي سعد بن سنان الخضري رضي الله عنه বাংলার সম্মানিত সুদী ও দর্শক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে অংশ নিচ্ছেন সকলকে জানাই প্রাণ ঢালাচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শক হাদিস এরপর্বে আমরা আমাদের নির্ধারিত গ্রন্থের বত্রিশতম হাদিস হাদিসটি অতি সংক্ষিপ্ত যার মর্ম অনেক বেশি যদিও হাদিসটি কারো কারো মতে মোরসাল বা দার্সনদে ইনকে তা রয়েছে তবে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়। এই হাদিসটি গ্রহণযোগ্য হাদিস হিসাবে ওলামাদের কাছে মহাকিহীনদের কাছে গৃহীত হয়েছে সেই হিসাবে আমরা এই হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রবৃত্ত হচ্ছি প্রথমত হাদিসটির গুরুত্ব সম্পর্কে আমরা বলবো। হাদিসটি দুটি বাক্য কথা দুটি লাজ ও লা জর কিন্তু দুটি কথার ভিতরে কী অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে আমরা শুধু দাউদ রাহিমাহ এর একটি বক্তব্য যদি শুনি তাহলে যথেষ্ট হয়ে যাবে তিনি বলেছেন তিনি বলছেন যে এটি হচ্ছে এমন হাদিস সমূহের অন্যতম একটি হাদিস যার উপরে ফিকা শাস্ত্র ঘূর্ণয়মান অর্থাৎ যার উপরে ফেঁকা শাস্ত্র ঘুরে সহজ করে বলতে গেলে এটি অতি গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসের ভিত্তিতে ফেঁকা শাস্ত্রের অনেক মৌলিক নীতিমালা ও সুর সাব্যস্ত হয় এবং অনেক ফতোয়া যার উপরে ভিত্তি করে গৃহীত হয় সুতরাং হাদিসটি দুটি বাক্যের সংক্ষিপ্ত হলেও তার মর্ম অনেক বেশি আসুন আমরা শব্দ দুটির অর্থ উপলব্ধি করি অথপর তার ব্যাখ্যায় অংশ নেই প্রথমত হাদিস কিন্তু কাছাকাছি সমার্থক মনে হবে সম অর্থ মনে হবে এজন্য এর অর্থ নির্ধারণ করতে গিয়ে অলামারা এখতিলাভ করেছেন কেউ বলেছেন যে তেমন কোনো পার্থক্য এটির ভিতরে নেই তবে মশুরদের মতে বা প্রখ্যাত অলামাদের মতে এ দুটির ভিতরে পার্থক্য রয়েছে আসলে বলি যদি লা কোন ক্ষতি নাই ওলা জররা কোনো ক্ষতি নাই কিন্তু লা লাখ্য দুটি শুনতে ভিন্ন অর্থে কেন ভিন্ন হবে না জন্য সুর কৌল হচ্ছে যে অর্থও ভিন্নতা রয়েছে যার অর্থ হল যে কেউ যদি কষ্ট না দে তাকে কষ্ট দেওয়া। আবার জোরার হচ্ছে আর জরার হচ্ছে কাউকে কষ্ট দেওয়া শরীয় অসমর্থিত পন্থায় কষ্ট দিয়েছে অর্থ হচ্ছে যে আমি আমি নিজে কারো ক্ষতি করব না অথবা আমি নিজে কারো ক্ষতির কারণ হব না আমি নিজে ক্ষতি করব না অপরকে ক্ষতির সুযোগও দেব না হাদিসটি সহজ অর্থব্যাপক কিন্তু হাদিসটি শরীয়তের অনেক নীতিমালা এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যেমন কেউ যদি কষ্ট দেয় তাহলে তার বদলা কষ্ট শরীয়তে বিধান রয়েছে রসুল সাল আলী সাল্লাম এর সাত করেছেন উমির তুয়ান উখলাস মানুষের সাথে লড়াই করতে আদৃষ্ট হয়েছি যতক্ষণ তারা তো হৃদর ইস আলের স্বীকৃতি দেবে যদি তারা দিয়ে দে আসামি দিমা হোমআ ইল্লা বেহাকল ইসলাম তারা তাদের সম্পদ তারা তাদের রক্ত আমার কাছ থেকে বাঁচিয়ে নেবে তবে ইসলামের হক ছাড়া অর্থাৎ ইসলাম যদি কোনো হক বা হদুদ সাব্যস্ত করে ইসলামের দণ্ডবিধিতে কেউ যদি অপরাধী হয় দণ্ডনীয় হয় তাহলে তাকে সেই দণ্ড ভোগ করতে হবে অন্যতায় কারো ক্ষতি করা যাবে না এজন্য আমরা নির্দিদায় বলতে পারি যে শরীয়তের দণ্ডবিধি ছাড়া কাউকে ক্ষতি না করা কারো কোনো ক্ষতি সাধন না করা এটার খেয়াল করা একজন মমিন মমিনের ভাই সে নিজের যেমন ক্ষতি পছন্দ করবে না অপর মমিনও ক্ষতিতে পড়ে যাক সেটাও সে পছন্দ করবে না রসুল্লাহ আলিয়াল্লাম অন্য হাদিসে বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার নিজের জন্য যা ভালোবাসবে অপর মুসলিমের জন্য তা ভালোবাসবে মুসলিম পরস্পরের জন্য মুসলিম পরস্পরের প্রতি দায়িত্বশীল ও যত্নবান নিজের ক্ষতি যেরকম নিজের কাছে কষ্টদায়ক হবে অন্য মুসলিমের ক্ষতি যদি আমি করি সেটাও তো তার কাছে কষ্টদায়ক হবে তাই কেউ কারো ক্ষতি করবো না তবে শরীয়ত যদি কোনো হকুম জারি করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিধান অনুযায়ী বিচার করতে হবে এটাই শরীয়তের হকুম আল্লাহ সব হান হুমতে আরিমে বলে দিয়েছেন যে আল্লাহর হকুম কার্যকর করতে গিয়ে কারোর প্রতি তোমাদের রাফা তোমাদের অন্তরের কোমলতা যেন তোমাদেরকে না ধরে বসে যুগ দয়া করে একটু দয়া পরবশয়ে কেমন করে শাস্তি দেই এই ধরনের চিন্তা যেন তোমাদের ভিতরে না আসে বরং আল্লাহর হকুম নির্দ্বিদায় পালন করতে হবে আরেকটা কথা হচ্ছে যে বড়ো ধরনের ক্ষতি হতে রক্ষা করা এটাও একটা আপনার সাহায্য ধরুন একজন ব্যক্তি সে অন্যায় করছে তার অন্যায়টা যদি আপনি রুখে দেন তাহলে সমাজের সকল মানুষ বেঁচে গেল তার হাঁচে পিস্তল আছে পিস্তলটা কেড়ে নেন তরবারি আছে ছিনিয়ে নেন অস্ত্র আসে ওঠায় এনেন সেও বাঁচল জাতিও বাঁচলো এই জন্য রসুল সাল্লাম বলছেন অনসোর আহাকা জা তোমার বাড়ি যদি জালেম হয় তবুও তাকে সাহায্য করো মজলুম হলেও তাকে সাহায্য করো সাহেব আরস করলেন ইয়সোল আল্লাহ যে মজলুম যে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত বঞ্চিত উপেক্ষিত তার পাশে তো আমরা দাঁড়াবো তাকে সাহায্য করব। কিন্তু যে জা আলেম যে অন্যায় করছে তাকে আমরা কেমন করে সাহায্য করতে পারি রসুল্লাহ সাল্লস্লাম বলে দিলেন ওই লোকটি যে জুলুম করতেছে অন্যায় করতেছে তাকে রুখে দাও তার হাত থেকে অস্ত্র কেড়ে নাও তাহলে দেখা যাবে সে আর ক্ষতি করতে পারবে না বহারী শরীফ এক হাদিস আসছে রসুল সাল্লিউসাল্লাম বলেছেন আচ্ছা উদাহরণ দিয়ে বলেছেন যে একটা তোমরা নৌকায় বা জাহাজের ভিতরে চলেছ নিচতলায় মানুষ আছে উপরতলায় মানুষ আছে এখন নিচতলার এক ব্যক্তি উপরতলায় গিয়ে পানি আনতে যায় আর উপরতলার লোকেরা যদি বিরক্ত বোধ করে বা সে নিজেও যদি মনে করে যে বারবার ওদেরকে বিরক্ত করব। আমার নিচেই তো আমি নিচতলায় আসি আর আমার নিচেই তো পানি পানির উপরে ভাসতে সে জাহাজ তা আমি একটা কোঠার নেই কোঠার দিয়ে জাহাজটা ছেড়ে পানিটা উঠায় নেই ক্ষতি কি এখন সে যদি ওইভাবে জাহাজটা ফড়ে দে তাহলে বলুন কেউ কে রক্ষা পাবে কেউ রক্ষা পাবে না উপরওয়ালা যদি বলি যে আমরা উপরে বসে আছি অসুবিধা কী ও নিচ ফাড়লে ফাড়ুক গর্ত করলে করুক জাহাজ ভাঙলে ভাঙুক কি কেউ রক্ষা পাবে শুধু ও দর্শক কেউ তো রক্ষা পাবে না এই মুহূর্তে করণীয় কি ওই একটা লোক যে কোঠার হাতে নিয়েছে তাকে বারণ করা তার কাছ থেকে কোঠারটা কেড়ে নেওয়া সমাজের ভিতরে একজন দুজন সন্ত্রাসী হয় একজন দুজন সমাজের ত্রাসের রাজ্য কায়ে করে অন্যায় করে অবিচার করে জরুম করে আপনি এই লুকটাকে যদি নিয়ন্ত্রণ করে ফেলেন এই লোকটাকে যদি বুঝিয়ে ফেলেন এই লোকটার কল্যাণ অকল্যাণে আপনি শরিক হয়ে যান ওই লুকটা কি চায় তাকে ভালো পথের পথ দেখান সে যে নির্গাত ধ্বংসের দিকে যাচ্ছে সমাজকে ধ্বংস করে দিচ্ছে বিষয়টা তাকে বুঝিয়ে দেন আপনি সক্ষম বুঝে গেল তার হাত থেকে আপনি অস্ত্রটা নিয়ে নিলেন এবার কি হলো। লোকটি নিজে বেঁচে গেল এবং পরে জাতিকেও বাঁচিয়ে দিল নিজে বেঁচে গেল কেমন করে দুটি কারণে এই অন্যায় করার কারণে সে দূষী সাব্যস্ত হতো এবং সে হয়তো দণ্ডনীয় হয়ে যেত তার মৃত্যুদণ্ড হয়ে যেত এর থেকে সে রাই পেল আরেকটা হলো সে অন্যায়ের কারণে গুণাগার হতো আল্লাহর কাছে না ফরমান হিসেবে আখ্যায়িত হতো আপনি তাকে সরিয়ে নিলেন তাকে গুণাগার হওয়া থেকে বাঁচিয়ে দিলেন সে গুণাগার হলো না বেঁচে গেল। অতএব এই ধরনের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে সমাজ রক্ষার জন্য আপনাকে অবশ্যই এই নীতি উন্দোলন করতেবে হবে না জরার অবাজার শুধু দর্শকবৃন্দ সময় একটি ছোট্ট বিরতির ততক্ষণে কেউ দূরে যাবেন না বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের সাথে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি জানা দিবি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 सत्यारमिन तर जीवन समय भ्यवहारित्व आगे पालन कर अत्याचार देख लमे अधिकार आदेश कल सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटांगे पीट टी बांगल्वे সম্মানিত শুধুও দর্শকবিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে কথাটি আলোচনা করতেছিলাম যে বড়ো ধরনের ক্ষতি সমাজ থেকে রুখে দাঁড়ানো এটা হচ্ছে ল জররা অলা জরার এর অন্তর্ভুক্ত আপনি অবশ্যই কোনটা উপকারী কোনটা অপকার সেটা আপনি পার্থক্য করবেন আপনি কোনটা আপনার কল্যাণ কোনটা অকল্যাণ সেটা আপনাকে স্থির করতে হবে পার্থক্য করতে হবে আর পার্থক্যের জন্য শরীয়ত আপনাকে বলে দিয়েছে রসুল্লাহ বলেছেন হারাম স্পষ্ট। স্পষ্ট। আর হেলালো হারামের মাঝখানে কিছু সন্দেহের বিষয় আছে যে ব্যক্তি ওই সন্দেহ বিষয় থেকে পরহেজ করলো সব দান হলো সে লোকটা তার ইমান ও দিন সব বাঁচিয়ে নিল পাকান্তরে যেই সন্দেহের মধ্যে পড়ে গেল সে কিন্তু হারামের মধ্যেই পতিত হয়ে গেল সুতরাং আপনাকে কোনটা ভালো কোনটা মন্দ এবং সেটা আপনাকে চিনতে হবে সত্যিকার অর্থে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব। ইসলাম এমন একটা বিধান। যে জীবন বিধান আপনাকে অনেক পথ করে দিয়েছে যেগুলি সহজ আপনার জীবনে ভক্ষণীয় এমন সব বস্তু এমন সব প্রাণী হেলাল করে দিয়েছে যেগুলির স্বভাব প্রকৃতি মানুষের সাথে কাছাকাছি এবং যার মাধ্যমে মানুষ হিংস্র দানবে পরিণত হবে না বরং মনুষ্যত্বের গুণে গুণান্বিত হবে পক্ষান্তরে এমন সব পশু হারাম করা হয়েছে যা খেলে যা ভক্ষণ করলে মানুষ মানুষ আর থাকবে না পশুর মতো হিংস্র হয়ে যাবে আমরা দেখি না কুকুর কামড় দেয় আর এর যদি চিকিৎসা না নেওয়া হয় সে কুকুরের মতো ঘেউ ঘেউ করে মস্তিষ্ক বিকৃত হয়ে যাকে তাকে ধ্বংসন করে যাকে তাকে ছুবল মারে ওই মানুষ সেও ওই রোগে আক্রান্ত হয়ে যায় যার অশুভ পরিণতি আমাদের সামনে ঝাচ্চল্যমান আমরা দেখেছি শুধু ও দর্শকবৃন্দ আমরা যদি বলি যে ইসলামটা এমন একটা ধর্ম যা আপনার আমার কল্যাণের জন্য বিশেষ করে ইসলাম এই নীতির মাধ্যমে বলে দিয়েছে লাজার অলা জরার কোনো প্রকার কাঠিন্যতা জবরদস্তি ইসলামের ভিতরে নেই আপনি দেখুন তো ইসলাম কি সহজ করেছে যেমন আপনি অসুস্থ আপনি পানি ব্যবহার করতে পারেন না উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না আল্লাহ বলছেন সে কী করবে সে পবিত্র মাটি দ্বারা তৈয়মুম করে নেবে একচেয়ে সহজ কি। আপনার কোথাও ফেটে গেছে কেটে গেছে আপনি ব্যান্ডেজ করে ফেলেছেন ওই জায়গাটা যদি পানিতে ভিজান ক্ষতি হবে ইসলাম বলছে ব্যান্ডেজের উপরে আপনি মাসাহ করে ফেলুন আপনার কাজটা সহজ হয়ে গেল আপনি পাগড়ি পরেছেন বারবার খোলা বিরক্তিকর তাই ইসলাম বলছে আপনি মাসে করুন কপাল থেকে শুরু করে নিয়ে পাগড়ির উপর দিয়ে নিয়ে পুরা করে ফেলুন আপনার মাসে কমপ্লিট হয়ে গেল আপনি মুজা পড়েছেন বারবার খোলা আপনার জন্য কষ্টকর হলো ইসলাম বলে দিয়েছে যে আপনি আপনার মুজার উপরে মাসেক করে ফেলুন আপনার জন্য কষ্ট দূর হয়ে যাবে তবে আপনাকে মাসালা জানতে হবে যে মকৃম অবস্থায় কয় দিন মোসাফের অবস্থায় কয়দিন কয় রাত মাসে করা যাবে কখন থেকে মাসের শুরু হবে কখন শেষ হবে সেগুলি জেনে নিতে হবে আপনি যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন যে সফর অবস্থায় একজন মানুষ ক্লান্ত হতে পারে কিন্তু ইসলাম তার জন্য সহজ করে দিয়েছে সে যদি সফরের মধ্যে থাকে সে ফরজ রোজা ভেঙ্গে দিতে পারে এবং সে অন্যদিন রুজা রাখবে আল্লাহ সে যদি সফরের মধ্যে থাকে তাহলে অন্যদিন সে রোজাগুলি রেখে ফেলবে এখন আর রোজা রাখার প্রয়োজন তার নেই অনুরূপভাবে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে সমস্ত মাহজুরাতগুলি আপনার কেউ যদি এহারাম অবস্থায় করে ফেলে বাধ্য হইয়া উপায় নাই তাহলে সেখানেও ইসলাম তার জন্য সহজ করে দিয়েছে কিছু কিছু মাহজুরাতের বেলায় কিছু কিছু নিষিদ্ধ বিষয়ের বেলায় তার জন্য কোনো শাস্তির বিধানই রাখে নাই কিছু কিছু বিষয়ের বেলায় তার জন্য দম রেখেছে তাহলে এতে বোঝা গেল ইসলাম সত্যিকার অর্থে এটা কল্যাণকর ধর্ম আপনি আপনার এক মমিন বাইকে ঋণ দিয়েছেন করজ দিয়েছেন হাওলা দিয়েছেন এটা আপনি নেকি পাবেন এতে এর বিনিময়ে লভ্যাংশ লাভ চাইতে পারবেন না লাভ চাও আপনার জন্য শরীয়তে নিষেধ এখন একজন ব্যক্তি ঋণ নিয়েছে ঋণ নিয়ে এসে আর দায়গ্রস্ত হয়ে পড়েছে ঋণ সুদ করার তার কোনো অ্যাবিলিটি নেই সামর্থ্য নাই এখন আপনি দিয়েছেন এই টাকা দাও আর তার ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকবেন নও ইসলাম বলে দিয়েছে এই সমস্ত ক্ষেত্রে যারা পাচ্ছে না তাদেরকে অপকাশ দেওয়ার কথা আল্লাহরবুল্লা আলেমিন কোরআন একাডিমে বলেছেন তাকে সুযোগ দিতে হবে যাতে সে সঞ্চয় করে আপনার ঋণ পরিশোধ করতে পারে তরে দেখুন ইসলাম কত সহজ এবং সরল কিভাবে মানুষের কল্যাণ করেছে এবং মানুষকে অকল্যাণ থেকে দূরে থাকার কথা বলেছে শুধু ও দর্শকবৃন্দ এই হাদিসটি এমন একটা হাদিস যে হাদিসটির মাধ্যমে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম তাও চিহ্নিত করা সম্ভব আপনি শেয়ার বাজারে যাবেন আপনি শেয়ার বাজারে ব্যবসা করতে পারবেন কিনা শেয়ার লেনদেন করতে পারবেন কিনা হাদিসটি একটি দলিল হাদিস বলছে হ্যাঁ আপনি করতে পারবেন এমন শেয়ারে যাবেন যে শেয়ারটি যে কোম্পানির শেয়ার কিনবেন জানবেন যে এরা হালাল ব্যবসা করে আপনি সেই তার শেয়ারটা নিলেন আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই বড় ধরনের তাহলে আপনি শেষে একটা নিতে পারেন আবার দেখা যাচ্ছে কোথাও কোথাও লটারি ছাড়তেছে আপনি লটারি নেবেন শরীয়ত এখানে বলে দিয়েছে যে লটারি হারাম যে লটারিতে ক্ষতি আছে উদাহরণস্বরূপ এখানে বলছে লা জরার আওয়াল জোরার নিজে ক্ষতি করব না অন্যের ক্ষতিও করব না নিজেরও না অন্যেরও না এটা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে মূলনীতি হিসাবে স্থির করে দিয়েছে এখন আপনি লটারি করবেন এই যে লটারির নামে যে সুদী কারবার চলছে যে আপনি দশ টাকা দিয়ে বা বিশ টাকা দিয়ে আপনি একটা লটারি কিনলেন আর এর মাধ্যমে আপনি দশ লাখ টাকার মালিক হয়ে যাবেন দশ কোটি টাকার মালিক হয়ে যাবেন এই যে আপনাকে লুপ দেখিয়ে তারা কিন্তু অধিকাংশ রিকশা শ্রমিক দরিদ্র মানুষ যাদের সারা দিনের ঘামের বিনিময়ে অর্জিত পয়সা যা কষ্টের মাধ্যমে তারা অর্জন করে সেই অর্জিত পয়সাটি তারা ছুঁসে নিচ্ছে। কুটি কুটি মানুষ থেকে এই দশ দশ করে চুষে নিতে নিতে তারা চুষে নিয়ে সে মাত্র হয়তোবা একজনকে দুজনকে সামান্য পয়সা দিচ্ছে কয়েক লাখ টাকা দিচ্ছে আর বাকি কুটি টাকা তারা তাদের পকেটে নিয়ে নিচ্ছে এটা জুয়া এর জন্য শরীয়ত এই ধরনের লটারিকে হারাম করেছে এটা মেসির শরীয়ত এটাকে হারাম করেছে কেন হারাম করেছে ওই যে আপনি দশ টাকা দিয়েছেন আপনি এই দশ টাকা আর পাইলেন না তাহলে আপনার দশ টাকায় ক্ষতি হলো এই যে ক্ষতি ইসলাম এটা সমর্থন করে নেয় অনুরূপভাবে কিছু কিছু দোকান আছে কিছু শপিং মল আছে কিছু সুপারমার্কেট আছে যারা আপনার বিভিন্ন সময়ে লটারি ছাড়ে লটারি ছাড়ে এটা গাড়ি তো আপনি গিয়ে সেই লটারির খবর শুনে কিছু মাল কিনলেন কিনলেন যে আপনি একটা টিকিট কিনবেন লটারিতে শরিক হয়ে যাবেন এবার দেখা গেলো যে আপনি টিকিট কিনে আনছেন আনার পরে দেখা গেলো যে এই টিকিট কিনতে গেলে কিছু মাল কিনতে হচ্ছে আপনার প্রয়োজন নেই অপ্রয়োজনীয় কিছু মাল আপনি কিনেছেন এরপর লটারি আসলো আপনি জিতেন নাই তাহলে এই যে অপ্রয়োজনীয় কিছু মাল কিনে আপনি ক্ষতিগ্রস্ত হলেন ইসলাম সেটা সমর্থন করে না অনেক সময় পত্রিকায় বিভিন্ন লটারির অ্যাডভার্টাইজ নেয় অ্যাডগুলি পাওয়ার জন্য মানুষ পত্রিকা কিনে এই যে দুই টাকা দিয়ে বা দশ পয়সা দিয়ে যে পত্রিকাটা কিনলো এটা কিন্তু অ্যাডের জন্য ওই লটারির রেডের জন্য এটাই তার ক্ষতি এখানে ইসলাম বলছে ল জরারা ওয়ালা জোরার ক্ষতি করা যাবে না কাজেই এই হাদিসটা লা লাজোরার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ও মাসাইল এখান থেকে বের হয় সুদী ও দর্শকবৃন্দ আমরা দেখি যেমন মনে করেন সুদ একজন জমিন কেরায়া দেয় জমিন দেখা যাচ্ছে সে আপনার পত্তন দিল যে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমার এই অর্ধবিঘা জমি আরেকজন নেবে এই যে পঞ্চাশ হাজার টাকা এটাই আমি নিলাম তার কাছ থেকে করজ ঋণ আর এই ঋণ বিনিময়ে তাকে দিলাম রেহান অর্থাৎ বন্ধক রাখলাম তার কাছে আমার জমি তো এই যে বন্ধক জমি আমি রাখলাম এই জমি সে চাষাবাদ করে খেতে পারবে কিনা শরীয়তের বিধান যেহেতু বন্দকি জিনিস ভোগ করা যায় না নিষেধ কেবলমাত্র যদি কেউ গাবি অথবা দুধের ছাগল রাখে যেটা আপনি বন্ধক রাখলে একে খাওয়াইতে হয় একে গুসল করাইতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো এই যে শ্রম এক্সট্রা এই শ্রমের বিনিময়ে সে কিন্তু দুধ পান করে দুধটা খেতে পারে কিন্তু জমিনের কথা বলুন তো দেখি জমিন তো এমনি পড়ে থাকে কিছুই হয় না সুতরাং এটা আপনার বন্ধকি হিসেবে থাকবে এই জমি চাষ করে নিতে পারবে না যদি নে ওই হ্যারিস বলছে না জোর জোর ক্ষতির মধ্যে পড়ে যাবে কিন্তু এখানে বৈধ উপায় কি বৈধ উপায় যে আমি জমিনটা বন্ধ করে খেয়েছি আমি জমিনের মালিক পঞ্চাশ টাকা তার কাছ থেকে নিয়েছি সত্যি এখন বন্ধক রাখার কারণে আমি জমিটা চাষ করতে পারছি না তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে আমি ভাড়া নিয়ে অথবা আমার কাছ থেকে সে ভাড়া নিয়ে জমিটা যদি চাষ করে কয়েকটা ফসল করবে কয়েকটা ফসলে কত ভাড়া দেবে এটা যদি স্থির করে তারপর সে চাষ করে তাহলে সে চাষ করতে পারবে তাহলে এইভাবে আমাদের সমাজে অসংখ্য মাস আদা ও মাসাইল জীবন চলার পথে আসবে যাকে বলা হবে সমসাময়িক প্রসঙ্গ এর নীতি নির্ধারণী হাদিস হলো এই হাদিসটি যার মাধ্যমে আমরা অসংক মাস আদা ও মাসাইল বের করে পারি সুত্রিয় দর্শক বৃন্দ ধূমপান হারাম কেন স্বাস্থ্যবিজ্ঞান বলছে তা ক্ষতিকর আর আল্লাহ বলছেন ওলা তুলকুদিকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যারা ধূমপান করে তারা কিন্তু ক্যান্সারের মতো মহা মারাত্মক মহামারী নিয়ে আসে এবং মরেও তাদের ফুসফুস ক্যান্সার হয় বিভিন্ন কিছু হয় এজন্য জন্য স্বাস্থ্যবিজ্ঞান একে বি ক্ষতি করে হিসাবে আখ্যায়িত করেছে আর ইসলাম এর আগেই বলে দিয়েছে যা নিসা করে তা হারাম যা ক্ষতি করে অপরের জন্য তা কিন্তু হারাম এটাও তুই হাদিস বলছে না জোরা র না জোড়া আপনি নিজের ক্ষতি করবেন না অন্যের কারোর ক্ষতি করতে পারবেন না বরং রসুলসলোল্লি ইসলাম বলছেন মান অ্য মুসলিম্যান যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিল ফাখাত এ দি সেজন্য আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সেজন্য আল্লাহকে কষ্ট দিল অতএব সুদীয় দর্শকবৃন্দ হাদিসটি অতি সংক্ষিপ্ত এবং অসংক মাসলামা সাইল বের হয় যেগুলি ফিক্ষিম আসলামা সাইল এবং যার জন্য দর্শ প্রয়োজন বিজ্ঞ আলেমদের যারা এখান থেকে বিভিন্ন ওসুল বা নীতিমালা বের করবেন এবং সেই আলোকে তারা শরীয়তের বিষয়ের সমাধান দেবেন কিন্তু যারা আমরা আছি সাধারণ তাদের জন্য এই সাধারণ কয়টি কথা আমি বললাম যেগুলি আমাদের জন্য উপাদেয় হবে ইনশাআল্লাহ তাই আসুন আমরা এই হাদিসের মর্মবাণী উপলব্ধি করি এবং ইসলাম যে সহজ সরল জীবন বিধান সেটা আমরা উপলব্ধি করে ইসলামের সুশীতল ছায়া তোলে নিজেকে রেখে ধন্য মনে করি অপরিকভূর দেখে ধন্য মনে করি আল্লাহ রবিন আপনাকে আমাকে তহফিদান করুন আমিন ও সালামুকুম রহমতুল্লাহ ওবারাক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 Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর যাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনিশন এবং যাকাত পাঠানোর ঠিকানা IRAFI Aldrian Bank Quadrant Court 48 Galthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TAH শর্ট কোড 300083 সুইফট BIC কোড IBO BZB22 IBAN gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট